ডাক এলে ওই উপর থেকে তোমায় ডেকে কেউ না ওই উপর থেকে লক্ষো বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না ডাক এলে ওই উপর থেকে তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না। দেবে সাথে সাথে তোমার জীবন দেবে সাথে সাথে। তোমার জীবন মোহনাথে সারা দেবে সাথে সাথে তোমার জীবন মোহনাতে কেউ ফেরাতে পারবে না না না। ডাকেলে ওই ওপার থেকে লক্ষ্য বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না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 সে কারা ধর ধারে না না ডাক ওই ওপার থেকে লক্ষ্য বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না ডাক এলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না সবার চোখে পাখি এই ধরাতে সেই পাখিটা আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন ফিরবে না হই ডাক এলে ওই উপর থেকে লক্ষ তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না। এলে ওই উপর থেকে লক্ষ তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না थी पूर्ण हलो घर बीकाल सफर साथी पूर्ण हलो घर बी पर सफर साथी पूर्ण हलो घर बी ने, ने खाली हाथ प्रभु तुम्हें छड़बे ना প্রভু তোমায় ছাড়বে না প্রভু তোমায় ছাড়বে না প্রভু তোমায় ছাড়বে না ওই ওপার থেকে লক্ষ্য তোমায় ডেকে কেউ ফিরাতে পারবে না না না ডাক এলে ওই ওপার থেকে লক্ষ তোমায় ডেকে কেউ ফিরাতে পারবে না না না না সাথে সাথে তোমার জীবন মোহনাতে কেউ ফেরাতে পারবে না না এলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না